প্রথমত একটি প্রশ্ন করেছেন সফর অবস্থায় বিমান কি যাবে বিমানে আলহামদুলিল্লাহ ভাই যে বিষয়টি জানতে চেয়েছেন যে সফর অবস্থায় বিমানে চলাত আদায় করা যাবে কিনা বা কিভাবে চলাত আদায় করবেন চলাত এমন একটি আবাদত এটি সর্ব অবস্থায় আদায় করতে হবে বিমানে থাকলেও আদায় করতে হবে বাসে থাকলেও আমাদের কাছে নামাজের কাপ পাড়া আছে বাংলাদেশে এটা হলো বাঙ্গালি কাপ পাড়া এটা ইসলামের কাপ্পারা না টাকা পয়সা দিয়ে নামাজের কাপ দেয় কারণ চলা তেমন এক বিষয় যেটা জীবনে কোনোদিন কারো থেকে মানে বাদ যাওয়ার সম্ভাবনা নাই যে অবস্থায় থাকবে সেই অবস্থায় চলা তালাই করবে তা নামাজ বাদ না যায় তো নামাজের কাপ পাড়া আসবে কোথা থেকে এজন্য নামাজের টাকা পয়সার কাপ এটা কোনো আয়াতে কারি না কোনো সহিহাদিস কোনো জাল হাদিসেও এই জাতীয় কোনো কাপ বিষয় আসে নাই কারণ যে ব্যক্তি যতক্ষণ হোঁস আছে ততক্ষণ তিনি দাঁড়াই ফেললে দাঁড়ায় পড়বেন বসে ফেললে বসে পড়বেন শুয়ে ফেললে শুয়ে পড়বেন ইশারায় ফেললে ইশারায় পড়বে তার নামাজ তো বাদ যাবে না আর যখন বিহস হয়ে যাবেন আদায় করার মতো তার কাছে সমর্থ নাই সেটা তো আল্লাহ সব তাহলে এমনি মাফ করে দিবেন সেটা তো আর দেওয়া লাগবে না তো বিমানে যদি চলাতের ওক্ত হয় তো চলাত আদায় করতে হবে তবে সুবিধা হল মুসাফিরের জন্য আল্লাহ আল্লাপবাক অনেক সহজ করে দিতেন সেটা হলো মুসাফির যেমন কষর করবে তেমন জমাও করতে পারে যোহর এবং আসর জমা করতে পারে মাগ্রীব এবং এশা জমা করতে পারে তো তিনি বিমানে ওঠার আগে যদি জোহরও রক্ত হয়ে যায় তাহলে তিনি বিমানে ওঠার আগে এখানে যোহর এবং আসর জমা করে ফেলবেন আবার ওখানে বিমান থেকে নেমে মাগ্রীব এবং এশা জমা করবেন তাহলে আর বিমানে চলা তাতায় করা লাগতেছে না কিন্তু যদি এরকম হয় জমা করারও সুযোগ নাই ওয়াক্তা কোনো হয় নাই তাহলে তিনি বিমানে ওঠার সময় অজু করে উঠে যাবেন অর্থাৎ এগুলো একটু নিজেকে চিন্তাভাবনা করে ঠিক করতে হবে যে আমি যতক্ষণ বিমানে থাকব। এখানে আমার কোন কোন চলাতে সময় হবে এবং এগুলো কিভাবে আদায় করব। এই পরিকল্পনা নিয়ে তাকে উঠতে হবে তো তিনি অজু করে উঠলেন বিমানে বিমানের ক্যাবলা হলো যেদিকে ফিরে আমি বসে আছি ওই দিকে ক্যাবলা সেটা উত্তর দিকে থাকুক দক্ষিণ দিকে থাকুক পশ্চিম দিকে থাকুক সেখানে আমার পূর্ব পশ্চিম ঠিক করা দরকার নাই। সিটে যেভাবে বসে আছি এটাই আমার খাবলা এখানে বসে আমি সিটের মধ্যে আদায় করে ফেলবো যতটুকু সম্ভব রোগও ঝুঁকা যায় ততটুকু ঝুঁকব যতটুকু সাজটা করা যায় এতটুকু করব। এইভাবে বসার মধ্যেই আমি চলারটা আদায় করে ফেলব আর যদি অজু না থাকে তাহলে বিমানের ভিতরে তাইম করে আদায় করতে পারবো নাই তাহলে আগে যে বাড়ি যদি একটু কষ্ট করে বসেন কারণ আপনার আগে যারা দিছে নিয়ে আপনার তা আগে নিলে তো নষ্ট হবে মহিলাম প্রথম কথা হলো সম্পর্ক নাই অনেকগুলো আমল আছে যে আমল গুলোর সম্পর্ক আছে যে ব্যক্তি পছন্দ করে যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রসারিত হয়ে যাক তার হায়াত বৃদ্ধি পাক সেই যেন আত্মীয়তা রক্ষা করে তার রিজিক বেড়ে যায় হায়াপ বেড়ে যায় এরকম আরো কতগুলো আমল আছে যে আমল মাধ্যমে রিজিক প্রসারিত হয় এবং হায়াপ বৃদ্ধি পায় আরেকটা বিষয় হল টাকা পয়সা বেশি হওয়ার নাম রিজিক প্রসারিত হওয়া নয় আমরা এই জায়গায় ভুল করি এটা আমরা টাকা পয়সা বাড়লে মনে করি যে ঋজিক প্রসারিত হয়েছে টাকা পয়সা কমে গেলে মনে করি যে আমরা ঋজিক সংকচিত হয়েছে কিন্তু আসলে নবিস ইন আল্লাহর দুনিয়া মাই ইহিবাহ আল্লাহাক যাকে পছন্দ করেন না তাকে আল্লাপাক দুনিয়া তাদেরকে দেন যাকে পছন্দ করেন তাকেও দেন যাকে পছন্দ করেন না তাকেও দেন কিন্তু ওয়ালাহ ইন্নাতে দিন মাই ইহিব্বু হামান কেউ দিচ্ছেন নমরত কেও দিচ্ছেন সবাই কে দিচ্ছেন এটা যারা আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকেও দেন যাদেরকে পছন্দ করেন না তাদেরকেও দেন সুতরাং রিজিক বৃদ্ধি পাওয়া মানে টাকা পয়সা না। যেটা আছে এটাই ওটা কিন্তু হইলেও পাইতে পারেন না হইলেও পাইতে পারেন আর সম্পদ পাওয়ার মধ্যে আল্লাহ সন্তুষ্টি অসন্তুষ্টির কোন লক্ষণ নাই মুক্ত চিন্তার অধিকারীদের উপর যেভাবে হামলা হচ্ছে আক্রমণ করা যাবে না ব্যক্তি ব্যক্তির উপরে আক্রমণ করলে সমাজে ফেতনা ফাঁচা ছড়িয়ে পড়বে এটা যদি তিনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন কোরআনের বিরুদ্ধে কথা বলেন এটা রাষ্ট্রের আইন আছে বিচার আছে প্রশাসন আছে জনগণ তাদের কাছে দাবি জানাবে যে তাকে আইনের আওতায় আনা হোক তার বিচার করা হোক তার সেটা সরকার করলে করবে না করলে নাই এটার জন্য জনগণ দায়ী না মানে আমরা দায়ী হব না যে উনি ইসলামের বিরুদ্ধে বলছে ওনার কোনো শাস্তি হইলো না কেন এটার জন্য সরকার দায়ী হবে কিন্তু ব্যক্তি ব্যক্তির উপরে কোনো ধরনের আইনি বিষয় হাত দেওয়া যাবে না চুরি করছে কোনো ব্যক্তি দরিয়ানে হাত কেটে দেওয়া যাবে না এটা হাত কাটবে আদালত সরকার এটা জনগণ যদি কেউ আক্রমণ করে এটা সন্ত্রাস এটা ইসলাম সমর্থন করে না এটা ইসলাম বিরোধী একবার প্রশ্ন করেছি স্বামী দেখতে পারে কিনা জানাতে চাই যে স্ত্রীর মারা গেলে স্ত্রীর লাশ অবশ্য দেখতে পারবে কোন অসুবিধা নেই স্বামী স্ত্রীর সম্পর্ক মারা গেলে বিচ্ছিন্ন হয় না স্বামী স্ত্রীর স্বামী স্ত্রী থাকবে। তাহলে মারা যাওয়ার পরে উনি আমার স্ত্রী থেকে খারিজ হয়ে যায় নাই বা তালাক হয়ে যায় নাই উনি আমার স্ত্রী আছে এবং জাম্নাতের ভিতরেও তিনি আমার স্ত্রী থাকবেন তাহলে তাকে দেখতে আমার অসুবিধা কি ফাতেমা রানাকে গোসল দিয়েছেন তাহলে স্ত্রী যদি দেখাই যায় না হইতো তাহলে সাহবাইকের আমি কাজ করছেন কেন এই জন্য দেখা অবশ্যই যাবে रोजार्थी जी सीएम नहीं पढ़ले पाब और सी एम आलदा जिन अर्थात तारी ना पढ़ले रोजा हेना एक कथा बोला रोजा फरज अबाद তারা বিশ্নত এ বাধত একটার উপরে আর একটা নির্ভরশীল না তবে সুন্নত নফল নামাজে পড়া যাবে কিনা এটা নিয়ে অনেক একতালা আছে কারো কারো মত পড়া যাবে কারো কারো মত হইলেও পড়া যাবে না তবে বিশুদ্ধ মত হলো পড়া যাবে না তবে কেউ যদি লম্বা দীর্ঘ তালাবাদ করতে চায় অথচ তার তিনি দেখে করার ব্যাপারে কারো কারো অনুমতি আছে তবে এটা না করে চেষ্টা করতে হবে আমি বেশি বেশি মুখস্থ করার মুখস্থ করে তালাবাদ করার কোন প্রাণীর ছবিযুক্ত পোশাক এটা পরিদান করলে গুণা হবে নামাজের সময়ও গুণা হবে নামাজের বাহিরেও গুণা হবে তবে সলাতের মধ্যে থাকলে মাকরু হবে চলাথ মাকরু হবে তবে সলাৎ হবে আল্লা কারিম যে সবচেয়ে উত্তম আফদাল জিকির হলো কোরআনে কারিমের তালাওয়াত আর জিকিরের ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাহ কর যারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করে বসে বসে আল্লাহর জিকির করে শুয়ে শুয়ে জিকির দাঁড়াইও করা যায় বসেও করা যায় শুয়ে শুয়ে করা যায় তাইলে আপনি কোরআন তালাওয়াত দাঁড়ায় দাঁড়াইও করা যায় বসে বসেও করা বসে শুয়ে যায়। উপায় প্রশ্ন করেছে মৃত মানুষের পাশে বসে কোরআন তেলাওয়াত করা বৈধ কিনা। মৃত মানুষের পাশে বসে কোরআন তালাওয়াত বৈধ ও অবৈধ বিষয় না মানে এটা তেলাওয়াত করা বৈধ এখানে মানুষ একটা মরে গেছে পাশে যদি আমি আমার সোয়াবের জন্য কোরআন তালাবাত করি এটা বৈধ কোনো অসুবিধা নেই কিন্তু এখানে প্রশ্নটা হবে আরেকটা প্রশ্নটা করা হয় প্রশ্নটা হলো আমার এই তেলাওয়াতের দ্বারা উপকৃত হবে কিনা আমি তো তেলাবাত করতে পারে তেলা বাত তো কোনো অসুবিধা নেই তেলাওয়াত যাই এবং তেলাবাত করলে আমি কোরআন তালাবাতের সবাব পাব অসুবিধা নেই মাইত পাবে কিনা ওইটা হলো আসল বিষয় মাই কোনো কিছু পাবে এই ব্যাপারে সুস্পষ্ট কোনো দলিল নেই আমি যদি তেলা করি আমি আমার সোয়াবের উদ্দেশ্যে তাহলে আলহামদুলিল্লাহ আমি সোয়াব পাবো পজিলব পাবো তবে যদি এরকম হয় যে আমি সবসময় তেলা বাদ করি না এখন হঠাৎ করে আমার বুজুর্গ বেড়ে গেছে বেড়ে গেছে। তেলাবাদণ মালাকলম চিনে বেলছে বাড়ি আমাকেও যদি আবার ধরি ফেলায় এই বয় যদি তেলা শুরু করি তাহলে সবাব পাওয়ার সম্ভাবনা নাই কিন্তু মূলত এখ্লাসের সাথে সাবাবের নিয়ত যদি আমি পড়ি সবাব পাবো मतलावाद दिए उपकृत हो प्रमाण दल दल गारणादुल्लू गुरुपूर्ण प्रश्न मिलद मानी नबील वृत्त तो नबी सलम्लाह रब नबी सलमेर पूरा जिंदगी रहमत তো সুতরাং আমরা যদি নবী সালামের বাল্যকাল নিয়ে জন্ম নিয়ে আলোচনা করি এটা স্বাভাবের কাজ নবী সাল্লাম তবে শর্ত হল যেই মানে বিষয়গুলো সহি হাদিসে এবং কোরআনে কারিমে আসছে নবী সরুলের জন্ম সংক্রান্ত অনেকগুলো জিনিস কোরআনে কারিমেও আসছে এবং অনেক সহি হাদিসে আসছে কোরআন এবং সহি হাদিস থেকে নবী সরুলামের জন্ম নিয়ে যদি আমরা আলোচনা করি এটা ফজিলতের কাজ এটা সবাবের কাজ এটার নাম হলো মূলত মিলাপ মিলাপ পড়া যায় না মিলাপ আলোচনা করা যায় মিলাপ পড়ার কোনো বিষয় না মিলাপ আলোচনা করা যায় শোনা যায় মানে একজন আলোচনা করতেছেন কোরআন হাদিস থেকে আমরা শুনলাম তাহলে মিলাপ পড়ার কোনো বিষয় না কোরআন পড়ে কোরআন পটবেন হাদিস পটবেন এগুলো পড়ার জিনিস মিলাপ তো কোনো পড়ার জিনিস না মিলাদ হলো আলোচনা করার জিনিস আর শোনার জিনিস যদি কোরআন এবং সহিদ সুননা থেকে নবিস্লামের জন্মবৃত্ত সম্পর্কে আমি আলোচনা করলাম আপনারা শুনলেন তো এই মিলাদ তো অনেক ফজিলতার কাজ হ্যাঁ কিন্তু যদি ওই নিয়তের মতো মানে নিয়ত করার জায়গায় পড়া শুরু করেন তো মিলাদ শোনার জায়গায় মিলাদ আলোচনা করার জায়গায় যদি কিচ্ছা কাহিনী গানে গানে শুরু শুরু বিভিন্ন কিছু বানাই যদি পড়া শুরু করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু মিলাপ পালন করার সুন্নব পদ্ধতি হলো প্রতি সোমবারে রোজা রাখা প্রতি সোমবার নবীসুল ইসলাম সোমবারে করছেন সুতরাং নবিসামের জন্মের কে কেন্দ্র করে নবী সালাম বলছেন সোমবারে রোজা রাখার জন্য আমরা প্রতি সোমবারে মিলাদ পালন করতে পারি রোজা রাখতে পারি নবী সালামের উপরে বেশি বেশি দৌড় পড়তে পারি দৌরৎ পড়ার নবীসলামের প্রতি মহব্বত নবী সালামের জন্মদিন পালন কর মানে মিলাদ মিলাদের প্রতি আমি উদ্বুদ্ধ বেশি বেশি দৌরৎ পড়া তারপরে আপনার নবী সালামের সুন্নতের একটা বা করা এগুলো হল মিলাদ এগুলো জায়জ কিন্তু বিভিন্ন কবির কবিতা বিভ বিভ মা বাবাকে সহিদার দিকে ফিরিয়ে আনা সহজ উপায় কি মা বাবা মা বাবার আনুগত্য করা ফরজ তবে মা বাবা যদি আল্লাহ এবং রাসুলের নির্দেশের বিপরীত নির্দেশ দে তখন আল্লাহ পাক আল্লাপাক লোকমানের মধ্যে বলছেন যে তোমাদের মাতা পিতা যদি তোমাদেরকে সেরেক করার জন্য বলে যে বিষয়ে তোমার এলেম নাই ফালা তুতির হোমা খবরদার তোমরা তাদের আনুগত্য করিও না তাহলে আনুগত্য করা ফরজ যেমন আনুগত্য না করাও ফরজ যদি মাতা পিতা সিরকের নির্দেশ দে ইমান বিরোধী কোনো বিষয় নির্দেশ দে সুন্নত বিরোধী কোনো বিষয়ে নির্দেশ দেয় সেই ক্ষেত্রে মাতা পিতার আনুগত্য করা যাবে না তবে মাতা পিতার সাথে বেআদবই করা যাবে না মাতা পিতার খ্যাতমত করতে হবে মাতা পিতার সম্মান ঠিক রাখতে হবে কিন্তু ওই ক্ষেত্রে আদবের সাথে সম্মানের সাথে বলতে হবে যে যাবা আমি এটা আল্লাহর নির্দেশের পরিপন্থী হওয়ার কারণে এটা আমি মানতে পারলাম না হয় আমি আপনার কথাটা মেনে নিতাম মাকে বলতে হবে যে এটা আমার আল্লাহর এবং রাসোলের নির্দেশের পরিপন্থী করা যাবে না মা বাবার অনেক দোয়া করতে হবে মা বাবার হেদায়তের জন্য আর সুন্দর ভাষা দাওয়াত দিতে হবে এরপরে হেদায়ত হইলে হইলে না হইলে নাই এর ব্যাপারে আমার আমার আপনার আর কিছু করার নেই প্রশ্ন করেছে করলে সে মাংস খাওয়া যাবে मुसलिम जदि जबई कर समय बीस मिल्लाई अमुसलिम जबाइन खावा स्पष्ट सब्य मश्न हो जगह मुस्लिम क्योंकि बेनमाजी मुसलिम करेक जबई कर खावा जाए घायटा भूल प्रश्न मुसलिम जदि सर तरह मुसलिम जदि सरबर कर प्रकृत सर जबी आज मुस्लिम बनम शेख मुहम्मद बी सले आल रही बो आमुकी सला त्यागकार बोते स्पष्ट बोल बनिर जबाई प्राणीओ हलाल हाँ নিজেরা জবাই করবেন নিজেরা জবাই করে নিয়ে আসবেন কারণ এখানে যারা জবাই করে অধিকাংশ কিন্তু বেনামাঝি তাহলে বেনামাঝির হাতে জবাই না দিয়ে আমরা নিজেরা জবাই করে নিয়ে আসবেন করেছি ছবি টাঙ্গানো বা যে ওই গড়ের মধ্যে আল্লাহর প্রবেশ করেন না যে মধ্যে কোনো প্রাণীর ছবি টাঙ্গানো থাকে লটকানো থাকে তো সেই গড়ে আল্লাহ রহমতের প্যারেজ প্রবেশ করবেন না যদি আমার আপনার মৃত্যু আসে রহমতের ফেরস্তা আসবে না আজের ফেরস্তায় এসে আমাদের রূপ অবস্থা মোবাইলের ভিতরে থাকলে সেটা ভিন্ন বিষয় সেটা নাই সেটা মোবাইলের ভিতরে অপ্রয়োজনীয় থাকলে সেটা গুণা হবে অপ্রয়োজনীয় যে কোনো ঘরে থাকুক বাইরে থাকুক যে কোনো আলাদা গুণা কিন্তু আবার টাঙ্গায় রাখা সেটা আলাদা গুনা করে আর ওয়াহাদাত আল্লাহ তো তালার অস্তিত্বের ওয়াহাদা আর ওয়াহাদাত আল্লাহ তালার সাক্ষর ওয়াহাদা এই ওয়াহাদাতুল উজুদ আর ওয়াহাদাতুদ এগুলো হলো সেরকি ধারণা এগুলা বিকৃত সফিবাদের দারণা ওয়াহাদুল সুহুদ আল্লাহ সব তাল তহিদ সেটা ভিন্ন জিনিস কিন্তু ওয়াহাদুল উজুদ হলো যে আল্লাহ এবং মখলুক এক হয়ে যাওয়া তো এক এক একটা দুই রকমের দুইভাবে হয় মানে একটা হয় আপনার যেমন চিনি আর পানি এটা যদি একসাথে গুলে ফেলেন তা চিনি আর দেখা যায় না পুরাটাই আপনার পানির মধ্যে বিলীন হয়ে যায় আরেকটা হলো চা পাতা আর পানি চা পাতা দিবেন চা পাতার রঙ বাইরে কিন্তু পুরা চা পাতা কিন্তু পানির মধ্যে বিলীন হবে না চা পাতাগুলো থেকে যাব তো এটা এক ধরনের ওয়াটা এক ধরনের মিলে যাওয়া দুই পদ্ধতি সেরে কি পদ্ধতি মানে এটা কিছু বিকৃত মানুষেরা বিকৃত সুফিবাদের বাহক সুফিবাদ ইসলামে নিষিদ্ধ না অরিজিনাল যে সুফিবাদ সেই সুফিবাদ ঠিক আছে অনেক সাহাবাইকেরামের মধ্যে জুগ ছিল অনেক কাবাহিনীকরামের মধ্যে যুগ ছিল জুহদিয়াত ইসলামে নিষিদ্ধ না কিন্তু জুহদিয়াতের ক্ষেত্রে অতিরঞ্জন করতে গিয়ে বিজাতীয় সংস্কৃতিকে নিয়ে এসে সুফিবাদ বানানো সেটা নিষিদ্ধ তো ইরানের ইসলাম গ্রহণের আগে তারা এই জাতীয় বিশ্বাসগুলো করতে যায় আল্লাহ আর বান্দা এক হয়ে যায় পরবর্তীতে মানসুর হাল্লাজ হোসাইন বিন মানসুর হাল্লাস যিনি নিজেকে ইমাম মাহাদিও দাবি করছেন যিনি নিজেকে আল্লাহও দাবি করছেন আনাল হক বলছেন তো এই হোসাইন বিন মনসুর হাল্লাস উনি হলেন ওয়াহাদুল হুজুদের প্রবক্তা উনি বলছেন যে আল্লাহ এবং বান্দা মিশে গেছে এখন উনি এই জন্য আনাল হক আনাল হোক বলতেছে আমি আল্লাহ মানে উনার ভিতরে আল্লাহ ঢুকে গেছে কয়দিন আগে এক প্রসিদ্ধ বক্তা আমাদের দেশের অনেক দামি বক্তা অনেক টাকা লাগে নিয়ে আসছে তাই একজন বক্তা বলতেছেন বাদশাহ একদিন গেছে যাই দেখে যে মনসুর হাল্লাজও নাই শিকল ও নাই দিন যাই দেখে যে মনসুর আল্লাহ আছে শিকল আছে আরেকদিন শিকল নাই আমিও নাই সেদিন আমি আল্লাহ আমি আমার আল্লাহর বাড়িতে গেছি আর যেদিন দেখছেন যে এখানে শিকল আছে আমিও সেদিন আমার আল্লাহ আমার বাড়িতে চলে আসছে এটা হলো হোসাইন বিনসুর হাল্লাজের কাহিনী যে আল্লাহর বাড়িতে গেছে ওনার বাড়িতে আল্লাহ চলে ওনার আসছে আল্লাহ ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে পালাই দেওয়া হয়েছে কেটে হয়েছে তখন নাকি নদীর পানিতে আনাল হক আনালক বলছে ওনার অনুসারীরা এখন বলে কাটি টুকরা টুকরা করে যখন সাগরে পালানো হয়েছে সাগরের পানি আনাল হক আনালক বলা শুরু করে দিছে অর্থাৎল যুগে যত ওলামাই জীবিত ছিলেন পৃথিবীতে সমস্ত ওলামাই বলছেন যে মানসুর হাল্লাদ এখন উনি আল্লাহর হয়ে গেছে আমাদের বাংলাদেশে এবং ওই যুগে সমস্ত আলমের পতোয়া নিয়েই তাকে ফাঁসি দেওয়া হয়েছে যে তিনি আহ সেরেক নাস্তিক হয়ে গেছেন আরেকজন ছিল ইবনুল আরবি যে না। তার কথা হলো আল্লাহ আলাদা বান্দা আলাদা তবে আলাদা আলাদা থাকে ভ্রান্ত আকিদা করেছি বর্তমান অবস্থায় আমাদের কি করা অবস্থা হলো মুসলমানে মুসলমানে মারামারি অন্য জায়গার অবস্থা হলো কাপের মুশ্রিকেরা মুসলমানদেরকে মারে সেটা ভিন্ন কথা কিন্তু আমরা সেরিয়াতে দেখি যারা মারে তারাও দাবি করে মুসলমান যাদেরকে মারতেছে তারাও মুসলমান বলছেন যে যখন এরকম মুসলিম মুসলিমে কতল করে যুদ্ধবিগ্রহ করে তখন যারা সীমা লঙ্ঘনকারী তোমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিবে তাহলে যারা সীমা লঙ্ঘন করতেছে আমরা তাদের বিপক্ষে যেমন নিরীহ শিশুদেরকে হত্যা করতেছে নারীদেরকে হত্যা করতেছে বাড়িঘর থেকে বের করে দিচ্ছে যারা এই জুলুমটা করতেছে আমরা তাদের বিপক্ষে কিন্তু বিপক্ষ হয় কি করব আমরা আল্লাহ সবানা তারা কাছে দোয়া করব আর এটা আমাদের সরকার মুসলিম দেশগুলো তারা এটার ব্যাপারে পদক্ষেপ নেবেন আমরা সরকারের উপরে দাবি জানাবো জনগণ পক্ষ থেকে যে সে এই অবস্থার থেকে মানুষ যাতে মুক্তি পায় মুসলমানের মুক্তি পায় এই জন্য করার নাই এইসব ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে কিছু কিছু উগ্রবাদী বিকৃত মস্তিষ্কের মুসলমান এই সময় যুবকদেরকে উস্কানি যে তোমাদের জিহাদ করতে হবে তোমাদের ওই জায়গায় যাইতে হবে এগুলা হলো মানে বিকৃত মস্তিষ্কের এবং ইসলামের ইসলামকে জঙ্গিবাদের দিকে বিকৃত বিষয়ের দিকে ঠেলে দেওয়ার জন্য এইসব এইসব সময় গুলোতে উস্কানি দেয় এই জন্য অনেকে বলে যে কোরআনার একটা আয়াত দেখি ফেসবুকে অনেক সময় মালা কুমলা তানা সরু তোমাদের কি হইলো তোমরা একজন আরেকজনকে সাহায্য করনা না কেন ঠিক আছে এই আয়াত কিন্তু দুনিয়ার ব্যাপারে না জেলে না এটা কে আমার মানে কেয়ামতর ময়দানে মানে যারা দেব দেবীর বিভিন্ন ব্যক্তির পূজা করতো করত কেয়ামতের উপকারে আসবে না তখন আল্লাহ কি ব্যাপার আজকে দেখে তোমরা একজন আরেকজনের কোনো উপকার করতেছ না একজন আরেকজনকে সাহায্য করতেছ না আর একটা ওই জন্য কেয়ামতর ময়দানে ওইটারে আমি এখন লাগাই দিচ্ছে যে বিভিন্ন জায়গায় মুসলমানেরা নির্যাতিত হচ্ছে তোমরা একজন আরেকজনের সাহায্য করো না কেন আমরা ব্যক্তির উপরে জেহাদ পরাজয় না জেহাদ অনেক কঠিন জিনিস অনেক শর্ত সার আয়ত আছে এই জন্য ওখানে মারা যাচ্ছে সেটা আমাদের ব্যক্তিদের করার কিছু নেই ব্যক্তিরা আল্লাহ সব তার কাছে দোয়া করব বাইদের জন্য যতটুকু পারি যদি অর্থ চায় সহযোগিতা করার জন্য সরকার যদি বলে যে আপনারা সবাই সহযোগিতা করেন টাকা পয়সা দেন আমরা টাকা পয়সা দিব এরপরে সরকার যদি আমাদের দেশ থেকে সেনা বাহিনী সেনাবাহিনী এটা সরকারের ব্যাপার এটা সাধারণ জনগণের কোনো ব্যাপার না জি আমি জানি নামাজের পরে সম্মিলিত মনাজাত এখন আমার প্রশ্ন হলো যে নামাজ ছাড়া অন্য কোনো সময় সম্মিলিত মনাজাত করা যাবে কি सम्मिलित मुन कथाटा प्रश्न मध्य समस्या बुजे मध्य समस्या नाम सम्मिलित मोनात जमाते नाम सलाक नाम मुन सला के बला मुनाजा नबीराम बंदा जो सलाते दाना जी रब्बाह সে তার রবের সাথে মোনাজাত করে তো জামাতে যখন তখন ইমাম সাহেবিত মোনাজাত সম্মিলিত যায় যে না হয় তা আপনি না আমাদের সম্মিলিত মোনাজাত করলেন কেন সম্মিলিত মুনাজাতে কোনো সমস্যা নাই সালাম পেরানোর পরে সবাই মোনাজাত করবেন সালাম পিরাইল যে জি কি রাজগুলো আছে এগুলা করবেন এগুলো সম্মিলিত হচ্ছে না ইমামও করতেছে আপনারাও করতেছেন সবাই করতেছেন এটা সম্মিলিত না প্রশ্নটা হইল যে কেউ কিছু করলাম না চুপ করে সব বসে থাকলাম খালি হুজুর কতক্ষণে দুইটা হাত তুলব আর সবাই মিলে বিরাহ মাতিকে বলবেন এটা যাই কিনা প্রশ্ন হবে ওইটা এটা সুস্পষ্ট বেরাত কারণ জীবনে যতবার চলাতে আদায় করছিলেন কোন চলাতে পরে এইভাবে সবাইকে নিয়ে এইভাবে করেন নাই তবে মাঝে মধ্যে যদি অন্য সময় করেন কোনো অসুবিধা নেই একেবারে সম্মিলিত মনে হয় এরকম না নামাজের পরেও একেবারে না। আপনি একদিন করলেন সবাইকে নিয়ে এটা তো কোনো অসুবিধা নেই একদিন দুদিন করলেন তারপরে এক জায়গায় মুসলমানেরা সমাবেত হয়েছে সেখানে আপনি মাঝে মধ্যে দোয়া করলেন কিন্তু যদি এটা নিয়ম হয়ে যায় যে কিন্তু এরকম মনে করা না যে দোয়া করলেও হয় না করলেও হয় কিন্তু একদিন সবাই মিলে করছে তাহলে কোনো অসুবিধা নেই এই জন্য আলু সাইমিন বলছেন যে অনেক সময় একদম দোয়া করতেছেন এভাবে হাত পাশে দুই তিন জন দেখল যে হুজুরের সাহেবকে দোয়া করতেছে তারা এসে পাশে বসে আমিন আমিন বলতেছে আমার সাথে হাত তুলে ফেলছে কোনো গুণা নাই এটা কোনো অসুবিধা নেই এটা মাঝে মধ্যে কন্টিনিউ না বা এটারও দোয়া করা বাধ্যতামূলক মনে করে নাই কিন্তু ওই সম্মিলিত যেটা আমরা এটা তো বাধ্যতামূলক করে নিছি আমরা দোয়া না করলেই ম্যাম সাহেবের চাকরি চলে যায় তাহলে এটা বাধ্যতামূলক হয়ে গেল না যে এটা করতেই হবে ওইটা বেদার এই জন্য আমাদেরই কাজ কেউ করতে বেদাত হবে না আরেকজনে করছে বেদাত হবে কারণ বেদাতটা চিন্তা চেতনার উপরে নির্ভরশীল जेतु जुगे अनेक बड़ बड़ मुस्ताहिद तरा सुराल पाते छाड़ाओ जाना क्योंकि যেখানে আমরা সুস্পষ্ট হাদিস পাই বলছেন জানাজা সলাত জানাজা শিখেতেছি জানাজার সলাত আবার বাংলা শিখেতেছি এই ইমএমের পিছনে চার টাকবে সাথে সলাতুল জানাজার নিহত কলাম সব জায়গায় বলতেছি সলাদ আবার বলি যে না জানাজা সলাদ না এটা দোয়া এই জন্য সুরাল পাড়া লাগে না তো নামাজ তো দোয়া নামাজ দোয়া না তো সেখানে পড়া ফরজ তো দোয়া হইলি যে সুরা পাড়া পা আরেক নাম সুরা তো দোয়া সুরাল পাওয়া তো তাহলে যদি জানাজা নামাজ দোয়াই হয় তো দোয়ার মধ্যে দোয়া ফুটবো এটাই তো কাজ এগুলো সব হল গুড এখন এই চারটার মধ্যে কোনোটা বেটার আছে কোনোটা বেস্ট আছে তা আমরা চেষ্টা করব যেটা বেটার যেটা বেস্ট সেটা ফলো করার তবে করব না কারণ সবাই করছেন আর সঠিক হইলে দ্বিগুণ পাবে তাহলে যারা বলছে তোরা পাতা পড়া লাগবে না তারাও কিন্তু এস্তেহাব করেই বলছেন এটার কারণে এটা ভুল হইলেও তারা গুণ স্বভাব পাবে কারণ তারা এস্তেহাব করছেন এই জন্য মানে যারা সুরালেন আমরা বলবো যে তাদের নাম আজও হবে সুরালে আওয়াজ করে পড়তেন তো তাবেক জিজ্ঞাসা করলেন নবিসম তা আসতে পড়তেন আপনি জোরে পড়েন কেন তখন আবদুল্লাহ বিন আব্বাস রাজনামা বলছেন লিয়া শুননা যাতে জনগণ জানতে পারে আমি পড়ি তাহলে জানতে পারে এজন্য যিনি পড়বেন এবং আপনারা সন্তানদেরকে জানাজা শিখাইবেন আল ফাতেয়া সহ যাতে আপনি মারা গেলে আপনার জানাজাটা ফাতে জানাজা হয় বিহীন জানাজা দুটার মধ্যে পার্থক্য আছে এই জন্য যাতে আমাদের জানাজাটা উত্তম জানাজা হয় এই জন্য ছেলেদেরকে সুরাল পাতয়া সহ জানাজা শিখেবেনা শুদ্ধ হবে কিনা এবং একই হাতে ছাড়া পড়ার পদ্ধতি পরের দিকে উপকৃত যে প্রথম কথা হলো ভিতরে দোয়া কনুদ পড়া সুন্দর হানাফিমা যাব ওয়াজিব কিন্তু অধিকাংশ আর দ্বিতীয় কথা হলো একরাকাত একরাক বীতির শোনেন একরাক বীতির জায়জ এ ব্যাপারে স্পষ্ট হাদিস আছে কিন্তু তাই বলে সবসময় এক রাকাতে পড়বেন এই সিস্টেম বানানো যাবে না কোনো কোনো বাইকে দেখি যে সবসময় খালি এক রাখাতে পড়ে মাঝে মধ্যে আপনার ব্যস্ততা বেশি তখন আপনি এক রেকাত পটবেন নর্মালি কমপক্ষে তিন জাকাত পড়ার চেষ্টা করবেন তিন জাকাত পাঁচ রাকাত সাত রাকাত বেশি পড়বেন হঠাৎ মাঝে মধ্যে জরুরি প্রয়োজনে এক রাখাত পড়লেন এক রাকাত যায় এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আর যদি এক রেকাত পড়তে হয় তখন আপনি প্রথম ছানা পড়লেন চুরাল পাথে পড়লেন আর একটা সূরা পড়লেন চূড়া পরে দয় কুনুটটা কাপলার রুকুও পড়া যায় বাবার রুকুও পড়া যায় রুকুর আগেও পড়া যায় রুকুর পরেও পড়া যায় আপনি রুকুতে গেলেন রুকু করে উঠলেন উঠে আপনি দয় কুনুটটা পড়লেন পরে সেজদায় চলে গেলেন সাজদায় গিয়ে দুসেসদা দিয়ে বৈঠক করে সালাম ফিরে ফেললেন বাস এক রাখা হয়ে গেছে আর তিনটা কাপ পড়লে দুইটা পদ্ধতি সহি পদ্ধতি একটা হলো আর যদি পদ্ধতি সেটা হবে না আমরা বলবো না আগে বলছি না যতগুলো আছে সবগুলো গুড আমরা তো বলতেছি বেস্ট बे बे इस। मजावर जी एक मध्य तीन मधबे আর যদি মাঝখানে না বসি তা একটা না তিন রেখাত মা গ্রীব থেকে তোমরা ভিতর কে আলাদা করো মা বৈঠক হবে দুইটা ভিতরে বৈঠক হবে একটা একবার চরিত করেছেন আমরা জানি সন্তানের জন্য পিতা মাতার দি ফলে যায় না আমি নিজের সদভাবে চলার চেষ্টা করছি কিন্তু আমার মনে হয় আমার সন্তানের জন্য আমার দোয়া কাজ হচ্ছে না দোয়া কবুল হওয়ার জন্য যা থেকে আমরা উপকৃত হতে পারি দোয়াভাবে জানাব আলহামদুলিল্লাহ দোয়া কবল হওয়ার আমল আছে দোয়া কবল হওয়ার আমল হলো এক নম্বরে তাওহিদ তাওহিদ থাকতে হবে তাওহিদ না থাকলে কোনো দোয়া কবল হবে না মানে সেরেক করলে কোন দোয়া কবল হবে না তাও হৃদ থাকতে হবে দুই নম্বরে দোয়া কবলের জন্য সুন্নত পদ্ধতিতে দোয়া হতে হবে সুন্নতের বাইরে দোয়া করলে যত চোখের পানি পেলবো যাই করব দোয়া কবল হবে না তিন নম্বর হালাল রিজিক লাগবে হালাল রিজিক না হইলে দোয়া কবল হবে না আর খেয়াল রাখতে হবে মুমিনের সব সময় তাও হৃদও আছে সুন্নতও আছে হালাল রিজিকও আছে তারপরেও যদি দোয়া কবল না হয় দোয়া কবল না হয় মানে রেজাল না আসে দোয়া কবল হয়েছে এই ব্যাপারে নিচ্ছে বিশ্বাস রাখতে হবে মুমিন যত দোয়া করে আল্লাহ সব দোয়ায় কবল করেন কিন্তু দোয়ার ফলটা সাথে সাথে আসে না কোনোটা সাথে সাথে আসবো কোনোটা এক মাস পরে আসবে কোনোটা ছয় মাস পরে আসবে কোনোটা দুই বছর পরে আসবে কোনটা দশ বছর পরে আসবে কোনোটা দুনিয়াতে আসবেই না আখা রাতে দিবেন কিন্তু দোয়া সব কবল হয়েছে আমার উপকারের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আল্লাফাকে এটাকে কল্যাণ মনে করতেছেন এই জন্য দিতেছেন না কিন্তু আমার দোয়া কবল হইতেছে আমাদের মসজিদ বেশিরভাগ সময়ে এবং শিক্ষিত আপনি যে একজন আলেমকে সেরেক থেকে মুক্ত করাবেন এটা অনেক জটিল জিনিস আপনাকে দেখলে তো ওনার গায়ে আগুন জ্বলে কারণ এতদিন দলিল লাগতো না দলিল ছাড়াই চলছে এখন আপনি দলিল খুঁজেন এটা বড় কষ্টের কাজ না আপনি সেরিক বেদাত মুক্ত করবেন কিভাবে ওনাকে এজন্য ওনাকে আগে এইগুলা না করে সেরিক বেদাত মুক্ত না করে আগে হইলে উনার সাথে সম্পর্ক ভালো করিবেন ওনাকে খালি খাওয়াইবেন খাওয়াইবেন আর হাতিয়ে দিবেন প্রথম কাজ হলো আগে তো তার ইয়াটা বুঝতে হবে যে আসলে তিনি কি চান ওনার কি দরকার তো ওনাকে আপনি আগে বেশি বেশি খাওয়াইবেন আর বেশি বেশি হাতিয়ে দিবেন হাতিয়ে দেওয়ার পর আস্তে আস্তে সম্পর্ক তৈরি হবে সম্পর্ক তৈরি আস্তে আস্তে যায় আপনি বলবেন যে এটা সেরেক কিনা ওটা বেদা হাত কিনা সময় সুযোগ অনুযায়ী আচ্ছা এরপরে ওনার বেতন দেন মাসে তিন হাজার টাকা তো ওই বেতনে উনার কি হয় এই জন্য উনি বাধ্য হয় অনেক বেদা করে অনেক সেরেক করে অনেক কিছু করে মুসল্লিদেরকে বলেন যে আপনারা যে বেতন দেন ওনার হয় না আপনি নিজের উদ্যোগী হয় বলেন যে আমাদের ইমাম সাহেবের বেতন যেটা দেন এটা হয় না বেতন বাড়াই দেন আমাদের ইমাম সাহেব বাধ্য হয়ে অনেক কিছু উনি করতে চান না তাও করতে হয় ওনাকে বেতন বাড়ায় দেন বেতন বাড়াই দিলেন দিয়ে বলেন যে কুজুর বেতন তো বাড়াই দিছি আবার তাবিজের ব্যবসাটা একটু বন্ধ করে দেন খতমের ব্যবসাটা একটু কমাই দেন এটা কমায় দেন আস্তে আস্তে একমতের সাথে করতে হবে আমরা দেখা যায় প্রথমে আমাদের বিরোধ হ্যাঁ কেমন মসজিদ থেকে বাইর করবো চিন্তা করে কারণ এদের দ্বারা এই ম্যাম সাহেবের গোম হারা হয়ে গেছে এবং কোন সময় এই ম্যাম চলে যায় এই বই ওই আশঙ্কা করে কিন্তু এই ম্যামসাহেব যখন বুঝবো যে না এর আমার চাকরি যাবে না বরং আরো বেতন বাঁধবো আরো সুবিধা আছে তখন কিন্তু সে আপনারা অনেক আপন মনে করবে ঘনিষ্ঠ মনে করবে তখন আর বিরোধিতা করবে না কিন্তু আমরা এই না করি আমরা শুধু পতোয়া জিজ্ঞেস করি যেখানে যাই সব ভাইয়েরা খালি ইমামের পিছনে অমুক সেরেক করে বেদাত করে নামাজ পড়া যাবে কিনা তো সেরেক বেদাতেই ইমাম বাদ দিলে আপনি ইমাম পাইবেন কই আপনি যদি কম্বলের লোম্বাতে যান কম্বলে তো থাকবে না আপনি নামাজটা পড়বেন কোথায় এই জন্য মসজিদে থাকবেন মসজিদ ছেড়ে দেওয়া যাবে না মসজিদে থাকবেন সমাজে থাকবেন সামাজিক মানুষ হইতে হবে সমাজ বিচ্ছিন্ন না। এজন্য ওই ইমামের পিছনে নামাজ পড়বেন এবং ইমামের কারণে আপনার নামাজের কোন সমস্যা হবে না কিভাবে শোনেন সব দাওয়াতের কাজ একজনকে করার আল্লাহ দায়িত্ব দেয় নাই যে আমি একজন মানুষ সব ধরনের লোককে দাওয়াত দিয়ে মুসলমান বানাই ফেলবো সব যুক্তি খণ্ডন করে ফেলবো সব কিছু করে ফেলতে পারবো এটা কোনো দিন মনে করবেন না আমাদেরকে অনেক জায়গায় গেলে অনেক বাইরে পাগল বানায় ফেলায় যে শেখ এটা করেন ওইটা করেন এটা করা দরকার এটা সব দরকার কিন্তু একজনের পক্ষে তো সব করা কোনো দিন যাবে না এটা খেয়াল রাখতে হবে এই জন্য আপনি নাস্তিকের দাওয়াত দিবেন ঠিক আছে নাস্তিকের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর জমিনে এমন এমন আল্লাপাক ব্যক্তি তৈরি করে দিচ্ছেন যারা নাস্তিকের দাওয়াত দেওয়ার উপযোগী যারা নাস্তিকের যত রোগ আছে সব রোগের ডাক্তার যেমন ডাক্তার জাকির নায়ক হাফেজ নাস্তিকের যত রকমের রোগ আছে সব রোগের ডাক্তার তো তার ফর্মুলা অনুযায়ী আপনি দাওয়াত দেন নাস্তিকের তার রাস্তা তার সাথে তাল লোক করাই দেন তার আলোচনা গুলো না আমাদের সেখানে আপনি জাকির নায়কের ফটোয়া নিয়ে যাই দেওয়া দরকার না সেখানে একজন মুফতির ফটোয়ালে যে দিবেন মানে এটা কাল পাত্র বুঝতে হবে কোন জায়গায় কারে দিতে হবে একজন মানুষ সব বিষয়ের পারদর্শী না এই জন্য নাস্তিককে দিবেন। ওই এরকম আরো অনেক ভাই আছেন যারা যুক্তি দিয়ে বিভিন্নভাবে ইসলামের আলোকে যারা বুঝাইতে পারেন এই জিনিসগুলো তাদেরকে দিবেন জি স্বামীর মৃত্যুর কি স্বামীর মৃত্যুর পরে একজন স্ত্রীর করণীয় হল ইদ্যত পালন করবেন চার মাস দশ দিন এটা হলো প্রথম করণীয় বিষয় আর এরপরে যদি তিনি কম বয়সী হন মানে তার এখনো যৌবন আছে তো তিনি ইচ্ছা করলে ইদ্যুৎ পালনের পরে দ্বিতীয় বিবাহে আবদ্ধ হইতে পারেন অনেক সময় দেখা যায় অনেকে বিবাহ করতে চান না আবার খারাপ কাজেও জড়িত হয়ে পড়েন তো তার থেকে তার বিবাহটা উত্তম যদি তার আশঙ্কা থাকে যে আমি বিবাহ না হইলে খারাপ কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে তাহলে তিনি ইদ্যুৎ পালনের পরে ইসলাম ইসলামটাকে অধিকার দিয়েছে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারেন আর স্বামী মরার আগে শরীয়তের যত বিধি তার উপরে পরশ ছিল মারা যাওয়ার পরেও সেগুলো পরশ মারা যাওয়ার পরে আর নতুন কোনো বিধি বিধান নেই কিন্তু তারপরে স্বর্ণ চান দিয়ে সব খুলে পেলায় কি হয়েছে সব খুলে ফেলছেন কেন বলে যে এখন কেউ দেখতে পারবে না তা আগে কি দেখা যায় এসছিল যখন স্বামী ছিল তখন কি অন্য মানুষের দেখা যায় ইচ্ছিলো তখনও তো এগুলো হারাম ছিল তখনো হারাম এখনো হারাম তারপরে তাহলে উনি যে কাপড়ের পর কষ দেখি অর্থাৎ এই অনেক কুসংস্কার আমাদের সমাজে আছে এগুলো হলো কুসংস্কার শরীয়ত ব্যাপারে কোনো বাধা নিষেধ আরোপ করেনি করে মোরতাদের ব্যাপারে ইসলামের বিধান হল মৃত্যুদণ্ড তবে সেটা ব্যক্তিরা দিবে না মৃত্যুদণ্ড সেটা আমরা আগে বলছি সেটা রাষ্ট্র দিবে আইন আছে আছে বিচার আদালত আছে তারা নির্ধারণ করবে তারা শাস্তি দিবে ব্যক্তি ব্যক্তিকে কোনো শাস্তি দেওয়া যাবে না টুপি সর্ব অবস্থায় টুপি সর্বাবস্থায় তো শূন্যতেই না বরং নামাজের সময় পড়া সুন্নত কিনা এটাও দুই এক মতামত অর্থাৎ প্রমাণ নাই আরব দেশের এটা হলো মিনাল আদাত ওয়াল মোবাহাত শরীয়তের কিছু বিষয় আছে যেগুলোকে বলা হয় মিনাল আদাত ওয়ালমোবাহাত মানে এগুলো অভ্যাসগত ব্যাপার এবং জায়েজ ব্যাপার এগুলাকে বলা মিনাল আদাত ওয়ালমোবাদ যেমন টুপি পাগরি এগুলা হল মিনাল আদাত ওয়ালমোবাহাত এগুলো সুন্নত বলা যাবে না মোহাম্মদ বিন সাহেহ আল হুসাইন রহমাউল্লাহ শাইকবেন বাজ রহমা উল্লাহ ওনারা সবাই পটোয়া দিয়েছেন যে এগুলো সুন্নত না এগুলো মিনাল আদাত ওয়ালমোবাহাত অর্থাৎ যেই অঞ্চলের লোকেরা পাগড়ি পরে ওই অঞ্চলে পাগড়ি পরাটা জায়জ যে অঞ্চলের লোকেরা ওলামায়াম পাগরি পরে না সেখানে পড়াটা জায়গ নেই যেমন ধরেন আরব বিশ্বে সৌদি আরবে সৌদি আরবে কোনো আলম পাগরি পরে না সেখানে একজন যদি পাগড়ি পরে তো সবাই বলবে যে ওই যে পাগরি পরা শাহে উনি পাখরি দিয়ে পরিচয় হয়ে যাবেন নবী সাম লেবাস নিষেধ করছেন মানে এমন কোনো পোশাক পরা যাবে না যে মানুষ ওই পোশাক দিয়ে তাকে চিনে মানে সবাই পরে না হে আলাদা একটা পোশাক পরে যে ওই বলে আলমেরা পাকড়ি পরে সুতরাং সেখানে পাকড়ি পরাটা যায় এটা মিনালা আদাদ আলমো বাহাদ কিন্তু আরবের আলমেরা পাকড়ি পরে না সেখানে পাকড়ি না পড়াটাই উত্তম এই আরবের কোন সাইখারে দেখবেন না যে তারা সবাই ওই ইয়া ব্যবহার করেন ঠিক টুপির পাগল না থাকলে এই দেশে আমরা শিখেছি এটা চব্বিশ ঘন্টা এটা টুপি থাকতে হবে এই তবে যেহেতু আমাদের এই দেশে টুপি পাগরি পাঞ্জাবি এগুলো ইসলামের পোশাক হিসাবে পরিচিতি পাইছে दायी मानसिबी दावे शर्ट पैंट पर टूपी छाड़ा जो जो कड़ान आयात जो हाथी बोलें ये मानस शा मूर्ख जाहेल किसाना जो, जो पागरी बंदी যদি যুব্য একটা পরি আসতে পারে সে যদি মিথ্যা কথা মানুষ শুনবো আর চোখের পানি বেলবো দেখবেন কত বক্তা আছে তার মাথায় টুপি দেখছে পাগড়ি দেখছে নাড়ি দেখছে মানুষ তিনি দেশে দাওয়াত দিতে হইলে আপনার এগুলা লাগবে এগুলো দাওয়াতের জন্য দাওয়াতের পরিবেশা যে আপনি মানুষ যাদের কাছে দাওয়াত দিবেন তারা এগুলাকে ইসলামের পোশাক হিসাবে মনে করে এই এই পোশাকগুলো গুলো পরে দাওয়াত দিলে দাওয়াত বেশি উপযোগী হয় সময় সময় ইসলামের কি তবে উত্তম পদ্ধতি হলো যেহেতু আল্লাহর জিকির চলতেছে সে সময় আমার জন্য কর্তব্য হইলো আজানের জবাব দেওয়া এটা আল্লাহর জিকির এই জন্য কথাবার্তা না বলে জিকির আজানের জবাব দেওয়াটাই উত্তম চল্লিশ দিন হলো সে পবিত্রতা অর্জন করা সত্ত নেফাস ফার্স্ট থেকে পবিত্রতা অর্জন করা সে পবিত্রতা যদি দশ দিনেও হয়ে যায় বিশ দিনেও হয়ে যায় যখন পবিত্র হয়ে যাবে পরিপূর্ণ তখন চলাক শুরু করে দিবে আমরা কিভাবে এই ব্যাপারে আমাদের আলোচনা আছে যে এই ফেটনার সময় আমাদের করণীয় কি अपना काके का बेतनार समय मुस्लिम अम्मार करणी